নিশ্চয় প্রকৃত মুসলিম ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর সঠিক ভক্ত সায়দ বিন আবি ওকাস অরদুয়াল্লাহ তা আনহ থেকে বর্ণিত তিনি বলেছেন যে আমি রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন নিশ্চয় আল্লাহ সেই প্রকৃত মুসলিম ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর সঠিক ভক্ত সৃষ্টি জগতের অমুখাপেক্ষী এবং আত্মগোপনকারী শাহেহ মুসলিম হাদিস নম্বর এগারো হাইফেন বন্ধনীর মধ্যে দুই এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু ইসহাক সায়দ বিন আবি ওয়াকাস আজহরি আল কোরশি একজন বিখ্যাত সাহাবি রদয়লাহ আন তিনি আল্লা রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হিজরতের ২৩ বছর পূর্বে মক্কা মহানগরীতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি প্রতিপালিত হন ও বড় হন তিনি ইসলাম ধর্ম আবির্ভূত হওয়ার প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন যে জন সাহাবিকে দুনিয়াতেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে से ही दस जन सहगण मध्य हलन एक अमर रदय आनू जे छबीगणर मध्य थे उत्तराधिकारी हिसेबी मुस्लिम जहांान खलिफा और श्रेष्ठ नृपति নিযুক্ত করার জন্য একটি পরিষদ বা সভা গঠন করেছিলেন সেই ছয়জন সাহাবিগণের মধ্যে আবি ছিলেন অন্যতম একজন মহা মহাসাহাবি তিনি মদিনায় হিজরত করেন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন অতপর তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে स्त युद्धे अंश ग्रहण करें नबी करीम सलुली वसल्लम मायर पितृव्य पुत्र छाई अल्लाह रसूल सल्लाहुअल वसल्लम ताा बोले डी छ তার মামাদের অন্তর্ভুক্ত যদিও তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মায়ের সহোদর ভাই ছিলেন না সায়দ বিন আবি ওকাস রদ আল্লাহ আনহু ছিলেন একজন বিরাট সাহসী ও যোদ্ধা সাহাবি এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বড় বড় নেতাদের অন্তর্গতই ছিলেন তিনি আবু বকর ও আমার রদু আল্লাহ আনহোমা দুই খলিফার আমলে রাষ্ট্র পরিচালনার কার্যক্রমে তার মহা অবদান রয়েছে অমর এবং আসমান অরদুয়াল আনহোমার আমলে তাকে কুফা শহরের আমির বা শাসক নিযুক্ত করা হয়েছিল সায়দ বিন আবি বক্কাস রদ্লাহ আনহু পারস্য এবং এরাক সাম্রাজ্যের যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর প্রধান নেতা ও সেনাপতি ছিলেন এবং আল্লাহর করুণায় তিনি কাদেশিয়ার যুদ্ধে পারস্য এবং এরাক সাম্রাজ্যের সেনাবাহিনীকে পরাজিত ও পরাস্ত করে জয়লাভ করেন মাদায়নের যুদ্ধেও তিনি জয়লাভ করেন महान आल्लर का पवित्र मानसिल आल्लाहर दया कबुल कर महामर्दार समस्त कथा एखे उल्लेख करार सूज नहीं विषयटी के अदिक दीर्घ करलम अतपर सहबीगण के मध्य जख फितनाना शत्रुता सृष्टि है तक রাজনীতির কাজ এবং রাষ্ট্র পরিচালনার কার্যক্রম পরিত্যাগ করে মদিনা শহর থেকে দূরবর্তী স্থানে গিয়ে অবস্থান করেন এবং নিজের স্ত্রী ও সন্তানদেরকে আদেশ প্রদান করেন যে তারা যেন সাহাবিগণের মধ্যে যে ফেতনা এবং শত্রুতা সৃষ্টি হয়েছে সেই ফেতনা এবং শত্রুতার কোনো সংবাদ বা রাষ্ট্রীয় কোনো খবর তার কাছে না পৌঁছায় হাদিস গ্রন্থে তাঁর কাছ থেকে বর্ণিত দুইশো হাদিস পাওয়া যায় তিনি একজন বেঁটে আকারের মানুষ ছিলেন তিনি মদিনা শহর থেকে সাত মাইল দূরে আকিক নামক জায়গাতে তার প্রাসাদে সন পঞ্চান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন সেখান থেকে তার দেহ মদিনা শহরে নিয়ে আসা হয় এবং মদিনা শহরের শাসক মারওয়ান ইবনুল হাকাম তাঁর জানাজার নামাজ পড়ান এবং তাকে মদিনার আলবাক কবরস্থানে সমাহিত করা হয় হিজরতকারী সাহাবিগণের মধ্যে তিনি সব শেষে মৃত্যুবরণ করেছেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মানব সমাজের সাথে জীবনযাপন করা অপরিহার্য এবং প্রয়োজনীয় বিষয় তাই সকল মানুষের উচিত যে তারা যেন সামাজিকভাবে সমাজের সদস্যদের সাথেই জীবনযাপন করে দুই মানব সমাজের সাথে জীবনযাপন করা অপরিহার্য এবং প্রয়োজনীয় বিষয় কিন্তু এই মানব সমাজের সাথে জীবনযাপন করার কারণে যদি আল্লাহর অবাধ্যতা অমান্যতা অথবা নির্ধারিত সীমা লঙ্ঘন করা হয় তাহলে সামাজিকভাবে সমাজের সদস্যদের সাথে জীবন জীবনযাপন ত্যাগ করে সকলকে ছেড়ে দিয়ে একাকী বা এককভাবে জীবন যাপন করাই হলো উত্তম পন্থা বিশেষ করে তাদের জন্য এই বিধানটি বেশি উপযোগী বা প্রযোজ্য যারা নিজেকে আল্লাহর অবাধ্যতা কিংবা পাপের কাজ থেকে এবং সন্দেহযুক্ত বিষয় ইত্যাদি থেকে রক্ষা করতে সক্ষম নয় তিন প্রকৃত ইসলাম ধর্মে আত্মীয়তার বন্ধন রক্ষা করা অপরিহার্য কিন্তু এই বন্ধন রক্ষা করার কারণে যদি আল্লাহর অবাধ্যতা অমান্যতা অথবা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করা হয় তাহলে এই ক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষা না করাই উত্তম পন্থা কেননা ইসলাম ধর্মের একটি বিধান রয়েছে দর উল মফিদ আলা জল বিল অর্থাৎ মঙ্গল আনয়নের চেয়ে অমঙ্গল দূরীকরণেরই বেশি দরকার সুতরাং যে জিনিসে মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি আছে সেই জিনিসটি বর্জনীয় এবং যে জিনিসে অমঙ্গলের চেয়ে মঙ্গল বেশি আছে সে জিনিসটি গ্রহণীয় চার এই হাদিসটির ভাব আল্লাহ সেই প্রকৃত মুসলিম ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর সঠিক ভক্ত আল্লাহর সঠিক আত্মাকি বা ভক্ত ব্যক্তি বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি প্রকৃত ইসলাম ধর্মের অপরিহার্য বা করণীয় কাজগুলি সম্পাদন করে এবং বর্জনীয় অবৈধ বস্তুগুলি পরিত্যাগ করে আর আলগানি আর আলগানি বা সৃষ্টি জগতের অমুখাপেক্ষী ব্যক্তি বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তির আত্মা প্রকৃত পক্ষে তৃপ্ত সেই তৃপ্ত আত্মার মানুষই আল্লাহর কাছে প্রিয় কেননা সে তো শুধুমাত্র আল্লাহ মুখাপেক্ষী আল্লাহরই মুখাপেক্ষী ব্যক্তি আর অন্য কোনো সৃষ্টি বস্তুর মুখাপেক্ষী নয় এবং আল খাফি বা আত্মগোপনকারী বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি অনুপস্থিত থাকলে তার বিষয়ে কেউ কিছু জিজ্ঞাসা করে না এবং উপস্থিত থাকলে তাকে কেউ চিনতে পারে না অথচ সে আল্লাহর কাছে মহামর্যাদাপূর্ণ ব্যক্তি এবং সে প্রকৃত পক্ষে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্থানের অধিকারী ব্যক্তি